বাংলা মানবতা সমাধান সালামুকুম রাহরকুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা পৃষ্টিভি বাংলার আয়োজন শোনার জন্য বসে আছেন তাদের সকলকেই জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও আপনাদের সামনে একটি বিশুদ্ধ হাদিস থেকে ঘটনা বিবৃত হবে ইনশাল্লাহ যারা আজকের এই ঘটনা বিবৃতি দানের জন্য আমাদের স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গেই প্রথম পরিচয় করিয়ে দেয় রয়েছেন প্রাজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন একজন প্রখ্যাত তিনি বলছেন যে লোকেরা ন সম্পর্কে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন আর আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে আসুন এই প্রখ্যাত সাহাবির ঘটনাটি আমরা আমাদের আলোচকদের মুখ থেকে শোনার চেষ্টা করি আমি এ পর্যায়ে শেখ মুজফর বিন মোহসিনকে বলব দর্শকদের উদ্দেশ্যে আপনি হাদিসটা শোনান আলহামদুলিল্লাহ তিনি নিজেই বলছেন হাদেশটা বুখারিতে বর্ণিত হয়েছে মুসলিমে আসছে অনেক জায়গায় যে মানুষরা কাছে গিয়ে জিজ্ঞেস করতেন ভালো কল্যাণ সম্পর্কে আর আমি অকুন তো আসলে অনেক আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে মাখা ফাতান মাখা ফাতান এই ভয়ে আইন দলিক এটা আমাকে ধরে না ফেলে এই উদ্দেশ্যে এই ভয়ে জিজ্ঞেস করতাম তা আমি জিজ্ঞেস করলাম যে কুননা ফিলজা হিলিয়া অসারঋণ আমরা তো জাহিলি যুগে ছিলাম অকল্যাণের যুগে না আমরা তো এখন এসেছি ইসলামের যুগে এরপরে কি কোনো অকল্যাণ আসবে তখন বলেছে যে নাম আবার আসবে অকল্যাণ ওয়াহাদাল বা সারে এর এরপরে কি কোনো আবার কল্যাণ আসবে তখন বলেছে নাম হ্যাঁ আসবে তবে অফিহি দেখান তবে এটা ঘোলাটে ঘোলাটে ঘোলাটে অমা দেখানো হো ঘোলাটে আবার কি তখন রসদালাম বললেন কমানি আবির্ভাব ঘটবে তারা আমার সোনাতের অনুসার মনে হবে কিন্তু এবং তাদের মনে হবে সঠিক পথে চলছে কিন্তু ওই পথ কিন্তু আমার পথ নাই অর্থাৎ এটা আমার আদর্শ নাই তারপর বলতে ও হাল বা দাদা এই ঘোলাটি কল্যাণের পরে খারাপ যুগ আসবে তখন বললেন যে নাম আসবে সে যুগটা কি তিনি বললেন যে আলা ফিহা সেটা যে এই অকল্যানের যুগ এক্সেরেনের দায়ী বিভিন্ন দিকে আহ্বানকারী ব্যক্তি জাহান্নামের দরজা গুলিতে অবস্থান করবে আবু আবু শব্দ ব্যবহার হয়েছে মানে সব দরজায় এবং তাদের ডাকে তারা সাড়া দেবে তাদেরকে ধরে তারা জাহান নামে ফেলে দেবে তবে রসল্লা কথা নবী আলসিনা দেনা তারা আমাদের মতো চামড়ার মানুষ হবে চামড়া মানুষ একই চামড়ার মানুষ আমাদের ভাষায় কথা বলবে তবে একটা কথা হুজাইফা তুমি তাদেরকে চিনতে পারবে এবং কি করবো তাদের তুনকে তাদের বিরোধিতা করবে তাদেরকে স্বীকার করে নিতে হবে না ইনকার করতে হবে তারপরে তিনি বললেন যে এরপরে তাদের কিছু কর্মকাণ্ড আমাকে যদি ধরে ফেলে তখন আমি কি করব তখন তিলকাল ফেরাকা কুল্লাহা তখন তুমি সমস্ত ফেরকাকে বর্জন করে তাল তাল জামাতাল মুসলিম তখন তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে তারপরে অলাম তখন ইমাম আহম তুমি যদি কোন মুসলিম জামাত না পাও ইমাম না পাবো তখন কি করবো তখন তিনি বলে দিলেন যে তুমি প্রয়োজনে ধরে গ্রহণ করবে। ইতিমধ্যে অন্য আর একটা হাতে আসছে সেখানে একটা ছাগল নিয়ে যাবে ছাগলকে পাতা খাওয়াবে ছাগল দুধ দিবে ইতিমধ্যে তুমি মারা যাবে কিন্তু তাদের সঙ্গে আপোষ করো না সহি মুসলিমের একটা অতিরিক্ত বর্ণ আসছে যে এই সমস্ত দায়ী কারা আমরা সুন্দর একটি ঘটনা শুনলাম শেখ মুজাফর বিন মোহসেনের কাছ থেকে যে ঘটনায় আমার মনে হয় শিক্ষণীয় বিষয়ের কোনো শেষ নেই যদি আমাদের প্রাগ্য আলোচক মন্ডলী এই ঘটনার আলোকে আলোচনা করেন অনেক সময়ের প্রয়োজন তাই সময় না করে আসুন আমরা শিক্ষণীয় বিষয় এবং বিশ্লেষণাত্মক বর্ণনা শুনি আপনাকে ধন্যবাদ আসলে এই হাদিসের মধ্যে তার উন্নতির জন্য দেখা যায় নীতি অনুযায়ী দুই সাহেব ছিলেন না নিজেও হাফেজ আরেক বর্ণনা আছে সেই হোজাইফা ইবুল ইয়ামান কতটুকু সচেতন এবং সজাগ ছিলেন যে ভালো করতে পারি আর না পারি যে এখানে কত হলো যে আলহামদুল্লা আল্লাহ যে সমস্ত ফারায় দিছে করবোই অতিরিক্ত করতে পারি আর না পারি অন্তত যেগুলি দিনের জন্য ক্ষতিকর বা দিন আমার কিন্তু ভঙ্গকারী আমার ইমান ভঙ্গকারী অন্তত সেখান থেকে যেন আমি আমাকে একটা মানে প্রোটেকশন যেটাকে বলে আমাকে অবলম্বন করতে হবে দেখুন রণকৌশলও কিন্তু তাই যে আক্রমণ করার আগে আক্রমণ প্রতিহতের ব্যবস্থা করো তাহলে শত্রু আক্রমণ করতে না পারে এই যে দেখুন আল্লাহ আকবার যে আমাদের মানুষের মন নাফসে নাফসে নাফসে আম্মারা না এই আমাদের শরীরে থেকে বাঁচার জন্য আমাদেরকে বলা হয়েছে যেন এগুলি আমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে না যায় তুই যেটা বলছিলাম রবিআল দেখেন প্রথমে পরে সার আছে কিনা আছে সর্বশেষ আমরা আলহামদুলিল্লাহ স্পষ্ট যে এটা আমাদেরকে মানে এই যে মুহূর্তটা এই মুহূর্তটা মানে সন্ধিক্ষণ মানে খুব কঠিন মুহূর্তে আমাদেরকে সঠিক পথ দেখাবে কি করতে সবচেয়ে গোপন ভেদ তিনি জানতেন অনেক কিছুই অনেক কিছুই বলেছেন তাকে এই কথাগুলি তিনি জানেদের অর্থ হচ্ছে যেন আমরা ভবিষ্যতে তিনি যা যা বলেছেন তাকে যা যা বলেছেন সেগুলি আমরা নিজেরা আমল করে এটা কথা ওখানে গেলে আপনি ইমান হারা হয়ে যাবেন আপনার বলছে ইমান তাজা করে সাহেবের দরবারে গেলে আপনি ইমান হারাই অসংখ্য দায়ী আপনার তো এখন দায়ের অভাব নেই এখন সবচেয়ে বেশি সক্রিয় এদের চাপে সত্যিকার দায়ী যারা আছে আল্লাহ আল্লাহ রসুলের পথে যারা আহ্বান করবে তারা মনে হয় যেন এখন অনেকটা ঢিলে ঢালা হয়ে গেছে তাদের সেই কাজ আদে হচ্ছে না রসোলা সালাম যে দাখান বলেছেন যে কিছু ঘোলাটে অবস্থা সেটাও হতে পারে এখনো আছে এরপরে দিতা বলেছেন দোড়াতি জাহান্ন ফেরকার অভাব নেই প্রত্যেকটি পথ আমার মনে গেছে না যায়নি সেই তথাগিত বিবেকবাদীরা এখন নতুন নামে হয়ে গেছে নতুন নাম নিয়েছে তারা এখন তথাগুলো নাম কে। কিছু চিনবো চিনে বেছে থাকতে পারবো কিছু চিনবেই না কিছু চিনবেই না এটা হলো পরের যে কি করবে তখন সুল্লাহ সাল্লা ইসলাম সুন্দর একটা জিনিস দিতে যে ইমামুল মুসলিম ইমাম মুসলিম ইমাম মুসলিম না থাকলে কি করবে আমরা এই মুহূর্তে একটু বিরতিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতি তারপরে আবারও আমরা আমাদের উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ ধুয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশা আলাই আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দাজ্জাল কা মানুষ शेख अब्दुर राजर कियामतारत साढ़ दस टाय पुन समचारकाल नीसाय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 আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমার আলোচনা একমাত্র বাংলায় र्शक श्रोता समय संगे थ যেম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই মুহূর্তে সেটাকে আমাদের কাছে রাখতে হবে যত বেশি সম্ভব আমাদের এই জমা মুসলিম মুসলিম যে মুসলিম যারা আছে এদেরকে নিয়ে আমাদের চলতে হবে যারা এদেরকে নিয়ে থাকবে তারা সঠিক থাকবে কিন্তু এর বিপরীতে এদেরকে ছোঁ মেরে জন্য দেখবেন বিভিন্ন দল বিভিন্ন উপগোষ্ঠী কাদিয়ে নিয়ে আছে কোরআন আছে রাফেদিয়া আছে আমি দুনিয়ার কোন অভাব নেই জানা হওয়া সময় অত্যন্ত সুন্দর দিক আমরা সময় অবস্থার শেখ মুজাফর বিন হোসেন আপনার সুচিন্তিত বক্তব্য দর্শনের উদ্দেশ্য বলেছেন শিক্ষা অনেক বলে শেষ করা যাবে প্রথম একটা বলছেন যে খারাপের পরে ভালো তবে ভালো কাকে বলে রসুল্লাহ উদাহরণ পেশ করেছেন কৌ মনে গয়ের সুননাথ আমার সুননাথ ছাড়াই আমুল করবে কিন্তু দেখা এটা এবং আমার পথ ছাড়া অন্য পথে চলেই বলবে এটা কিছু কিছু মানুষ এমন উপস্থাপন করবে সমাজের বুকে দেখে মনে হবে এটা আসলে আদর্শ দেখে মনে হবে এটা আসলে সোননাথ অথচ এটা সোননাথ নয় তাহলে এখানে মানদণ্ড কি হবে মানদণ্ড আমাকে ফিরে যেতে হবে আমি ধরবো আর যদি কোরআন এবং সহিদের দৃষ্টি না পাওয়া যায় তাহলে পরজন করবো অর্জন এছাড়া বিকল্প কোন পথ এই জায়গায় নেই আর বিষয় আসলো যে দুবে জাহান্ন একটা আশ্চর্যজনক ব্যাপার হলো জাহান নামের দরজায় নিজেরাই দাঁড়িয়ে আছে না সজরে নিক্ষেপ করবে কতই না ভয়াবহ বিষয় যাদেরকে ডাকা উচিত জান্নাতের দিকে আদিস্ত সহি লাগে রসুল্লাহ সাল্লাম শেষ উন্মতের জন্য কি চমৎকার একটা প্রথমত যদি না জানো তাহলে আহলে জিক্রি যিনি তাকে জিজ্ঞেস করো এখানে জিকির বলা হয়েছে এটা দলিল হল স্পষ্ট হলো না এবার কোরানের কোন আয় আছে বলে দিন এবং কোন হাদিসে বলে দিন হাদিসটা সহি সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কোন দায়ী অনুসরণ করবে। আপনাকে মনে রাখতে হবে যেহেতু এক শ্রেণীর দায়ী সমাজে প্রচলিত আছে যারা জাহান নামে দরজায় আছে সুতরাং আপনাকে সব দায়ের কথা মানা জানে না সমস্ত আলেমের কথা মানা যাবে না এটা বলে দিচ্ছেন এরপরে হাদিসের একটা কথা বলছেন দেখো পরিচয় কি শুনবা তারা হবে একটা বিষয় তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলে তাদেরকে বিরুদ্ধে করবে খবরটা তাদের আদর্শ মেনে নিও না এখানে একটা মানদণ্ড পাওয়া যায় যে মুসলিম উম্মা যে প্রকৃতই রাসুলের উম্মা হবে তারা চিনতে পারবেন আপনি চেষ্টা করেছেন বা আমি কি চেষ্টা করি সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে আমি জমি কেনার ক্ষেত্রে মাটি কেনার ক্ষেত্রে অনেক কিছু আমি যাচাই করি এমনকি দুই টাকা বেগুন কেনার জন্য যাচাই করি আমি তেল কেনার জন্য যাচাই করি জানি না আলে যা বলে সেটাই বিশেষ করে শেষে একটা কথা পরিচয় যেহেতু আসছে এতে এতই জঘন্য এরা রসুল্লাহ বলছেন এদের অন্তরটা শয়তানের অন্তরের মানুষ রূপে তাহলে একটা খারাপ শেষের দিকে জামাত ইন আত্মাবাহ ই এবং তাদের পরবর্তী যারা এবং তাদের পরবর্তী যারা তার অনুসারী হবে মূলত সাহেবের রুটের উপরে যারা থাকবে সেটা হলো জামাতুল মুস্তিমিন এবং তাদের ইমামকে যদি এই জামাত না পাওয়া যায় মুসলিম তো থাকবে নিঃসন্দেহে জামাত থাকবে নিঃসন্দেহে কিন্তু বললেন কি এই ধরনের জামাত যদি না পাওয়া যায় ইমাম যদি না পাওয়া যায় তখন কি করতে হবে ফাতাল তিলকাল ফিরাকা ফুল্লাহা এদের ইমাম এবং জামাত সবগুলোকে বর্জন করো করে প্রয়োজনে গাছের শিকড় ধরে আশ্রয় নাও। তাহলে যারা গেলাম এবং কথা শুনলাম আব্দুল আবহাওয়ের যে ব্যাখ্যা আপনাদের কাছ থেকে এসেছে। চমৎকার দিয়েছেন আমরা চাষা ভোসা বেসা মানে যারা অশিক্ষিত তাদেরকে যদি টেনে নেই তাহলে গেল কোথায় ঠিক আছে এটা এক জায়গায় না কয়েক জায়গার মধ্যে যারা আল বিজ্ঞ মানে যাদের মধ্যে ইশতেহাদি গুণাবলী রয়েছে তারা তাদের ইস্তেহাদ নিয়ে চলবেন তাদের অন্যদের মানার দরকার নেই আবার কিছু আছেন যারা ইস্তেহাদি গুনাবলী থাকলো। এখন এখন দেখুন আমরা আমাদের মধ্যে এটা একটা মানে কষ্টদায়ক আমরা নিজেরা অনেক সময় কোন কোনো বিষয়ে ঐক্য হতে পারি না এটাও আমাদেরকে ভাবতে হবে আমরা আমাদের দর্শকদেরকে বলবো যে খবরদার কোন অবস্থাতেই যারা খতরনাক এবং ভন্ড বা যারা মানে আপনার এই জাল হাদিস বা একবারে অত্যন্ত দুর্বল হাদিস নিয়ে ঘুরে বেড়ায় তাদের পিছিয়ে যাবেন না যেগুলি একবারে প্রকাশ্য বেদায়তের অন্তর্ভুক্ত সুন্নতি লেবাসে সেটার দিকেও আপনার যাবেন না আর যেগুলির ব্যাপারে আপনাদের সন্দেহ থাকে এই ব্যাপারে আপনি কিছু বলেন সবাই আহলে কেউ কেউ আছে সবাই দাবি করে যে মা না আলহাবি সেটাই তো বললাম আমি সেই জন্যই তো গুরুত্বপূর্ণ হচ্ছে সাহাবিরা ছিলেন রসুল এবং রসুল দৃষ্টান্ত পেশ করেন আপনার কাজের উপরে আমার অধিকার তাদের আছে সেটা যদি হয়ে যায় এটাই হচ্ছে এখন আজকের শিক্ষা বড় শিক্ষা যে অবশ্যই আমাদেরকে যারা শরীর বিরোধী আছে তাদের অবস্থা অবশ্যই যারা পৃষ্টি বাংলার সামনে আমাদের এই আয়োজন উপভোগ করলেন তাদের খাইয়াত কামনা করছি এবং সতর্ক বাণী রাসুলের থেকে আবারও আপনাদের সামনে পেশ করছি যে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা যে সমস্ত গুলামায়ামকে দেখব পাবো তাদেরকেই আহলে আলেম বা আহলে হক মনে করব। আমরা তাদেরই অনুসরণ করব। কোনো বা বা জাল জৈব মৌজু হাদিসের পিছনে যারা ছুটছে তাদের অনুসরণ থেকে বিরত থাকব এই দৃঢ় প্রত্যয় আমাদের মাঝখানে পোষণ করে আমরা আজকের এই আলোচনার এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি আল্লাহ সসালামালকুম الله রহমাত সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য 3096-34-08-024-09-28-30-083-SWEP-BIC-CODE-IBO-BZB-22 बेमेल करेट पीस टी डटी मानव আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন ইস টিভি বাংলা